আমাদের লেকচারে আমরা গত পর্বগুলোতে আলোচনা করছিলাম লেখকের বর্ণিত চারটি প্রাথমিক মূলনীতি বিষয়ে প্রথম মূলনীতিটি হলো এলম আর লেখক এলম বলতে আল্লাহ সুবাহআলা রাসুল উল্লাহ সাল্লু আলাইহসাল্লাম আর দিনের জ্ঞানকে বুঝিয়েছেন দ্বিতীয় মূলনীতিটি হলো এলম অনুযায়ী আমল করা আমরা গত ক্লাসে তা শেষ করেছি আর তৃতীয়টি হলো অর্জিত ঐম মানুষের কাছে পৌঁছে দেয়া দাওয়া করা আলমাস আল্লা আদা আওয়াতু ইলাইহি আলমাস আল্লা আলিসা আদা আওয়াতু ইলাইহি তৃতীয় মাস আল্লাহ বা তৃতীয় মূলনীতিটি হলো মানুষকে সেটির দিকে আহ্বান করা মানুষকে কিসের দিকে আহ্বান করতে হবে এখানে ইলাইহির যে দোয়ামির বা সর্বনাম তার মাধ্যমে কী বোঝানো হচ্ছে আদা আওয়াতু ইলাইহি এখানে ইলাইহির মাধ্যমে সর্বশেষ বিষয়টি অর্থাৎ রিল্ম অনুযায়ী আমল করার প্রতি আহ্বান করাকে বোঝানো হচ্ছে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 আমর বিল মা আরুফ ওয়া নাহি আনিল মুনকারের অন্তর্ভুক্ত অর্থাৎ সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধের অন্তর্ভুক্ত আর এই প্রশ্নের উত্তরের দুটো অংশ আছে করা আইন নাকি ফর্জে কিফায়া এ প্রশ্নের উত্তরের প্রথম অংশ হলো উম্মার মধ্যে এমন এক দল লোক থাকতে হবে যারা একনিষ্ঠভাবে সৎ কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব পালন করবে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 কিছু সংখ্যক ব্যক্তি হাদিস মুস্তাহ সিরা তা ইত্যাদি নিয়ে বিস্তারিত গভীর জ্ঞান অর্জন করলেই যথেষ্ট আর এগুলো সবই ফরজে কিফায়া সুরা আউবার একশো বাইশ আয়াতে আল্লাহ সুবাহ বলেন فلولا نفر من كل فرقة منهم طَائِفَةٌ নফর فِي الدِّينِ ইফত্যহু قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ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 আরবি ভাষায় মিন বলতে তবেআর বোঝায় মিন লিল তবে অর্থাৎ তোমাদের মধ্যে এমন একদল লোক থাকুক এখানে এর অর্থ দ্বারায় ব্যাপারটি সামষ্টিক দায়িত্ব বা ফর্জে কিফায়া অর্থাৎ একদল লোক থাকবে যারা বিস্তারিতভাবে গভীরভাবে ইল অর্জন করবে তবে আরবিতে মিন দ্বারা আলজিন্সও বোঝায় অর্থাৎ এই আয়াত দ্বারা সমগ্র মানব জাতিকেও বোঝানো হতে পারে মিন লিল জিনস অর্থ মানবজাতি।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 আলহামদুলিল্লাহ আমাদের কাছে যেসব প্রশ্ন আসে তাতে আমি বুঝতে পারছি যে আমার ক্লাসে নিয়মিত অংশ নিচ্ছেন এমন বেশিরভাগ ছাত্রই প্রচুর দাওয়া কাজের সাথে যুক্ত হয়েছেন এটা খুবই উত্তম আর আমি এমন মানুষদের জন্যই মূলত ক্লাসগুলো তৈরি করি আমি অনেকের কাছ থেকে একটি প্রশ্ন পাই যে তারা বলেন যেহেতু আমি এইম অর্জনের উপর এত বেশি গুরুত্ব দিচ্ছি সেক্ষেত্রে দাওয়াতে বিরতি দিয়ে সেই সময়টা তারা ইম অর্জনে কাজে লাগাবেন কিনা এই প্রশ্নের উত্তর আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লার কাছ থেকে দেব ইবনুল জাউজির বই মানা কেবিল ইমাম আহমদে বর্ণিত আছে ইমাম আহমদের পুত্র সআলি বলেন একবার এক ব্যক্তি আমার বাবার হাতে একটি কালির দোয়ার দেখতে পান লোকটি আমার বাবাকে বলেন হে আবু আবদুল্লা আপনি এত মর্যাদার আসনে পৌঁছেছেন আপনি মুসলিমদের ইমাম আপনি আহলে আর কত দিন এই দোয়াত বহন করে চলবেন ইমাম আহমদ জবাব দেন মা আল মাহবা ইলাল মাহবা কবরে যাওয়া পর্যন্ত মুহাম্মদ ইবনে ইসমাইল আসাইগের একটি দোকান ছিল যেখানে আসাইক কামার হিসেবে কাজ করতেন তিনি বলেন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 ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আমৃত্যু তাদের কাছে গিয়ে শিখব মাত্র মৃত্যু আসলেই আমি থামব আব্দুল্লার বই জামে বায়ানুল আইম ওয়ফাদলিতে আছে ইবনুল মুবারক রহমাহুল্লাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি আর কতদিন আইল শিখবেন কেননা তিনি সব সময় জ্ঞান অন্বেষণ করতেন তিনি জবাব দেন মৃত্যু আসার আগ পর্যন্ত আরেকবার তাকে একই প্রশ্ন করা হলে তিনি জবাব দেন এমনও তো হতে পারে যে আল্লাহর সামনে দাঁড়াবার সময় আমার যে জ্ঞানের প্রয়োজন হবে তা আমি এখনও অর্জন করতে পারিনি সুতরাং আপনি যদি জ্ঞান অর্জন করা শেষ করে তারপর দেওয়া শুরু করতে চান তাহলে আর কখনও এই দাওয়া দেওয়াই হবে না প্রত্যেক ব্যক্তিকে তার নিজের জ্ঞান অনুযায়ী দাওয়া করতে হবে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 চিন্তা করে দেখুন দৈনিক একশো থেকে তিনশো পৃষ্ঠা প্রতিদিন দশ ঘণ্টা করে তিনি তার পুরো জীবনে প্রতিদিন কতটুকু পড়েছেন আমাদের সবার এভাবেই পড়া উচিত আর শিক্ষা বা ইম অর্জন করা একটা নিরন্তর প্রক্রিয়া আল্লাহ আল্লা সুবাহানহ তালা রসুল্লাহ সাল্লাহ আলিহ্লামকে বলেছেন রব্বি অকুর রব্বিজিদ্দলমা এবং বলুন হে আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন এটা বলা রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামকে উদ্দেশ্য করে আমাকে আরও জ্ঞান দান করুন কতক্ষণ পর্যন্ত কয়দিন পর্যন্ত এ দোয়ার মেয়াদ শেষ হবে কখন কখন আল্লাহর নবী সাল্লু আলহ্লাম এই দোয়া বন্ধ করতে পারবেন কখনোই না রাসুল উল্লাহ সাল্লু আলাইহ্লাম আমৃত্যু এই দোয়া করে গেছেন তাহলে আমাদের কথা চিন্তা করুন আমাদেরকে এই অর্জন করা চালু রাখতে হবে কিন্তু তার মানে এই নয় যে আমরা দাওয়া করাকে অবহেলা করব।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 আপনি যদি আমৃত্যু পড়াশোনা করেন আর পড়া শেষ হবার পর গ্র্যাজুয়েশন শেষ হবার পর দাওয়ার কাজ শুরু করবেন মনে করেন তাহলে জেনে রাখুন যে দাওয়া বলে আর কিছু করতেই পারবেন না আপনি কারণ এই রাইম অর্জনের কোনো শেষ নেই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 উম্মার প্রত্যেক ব্যক্তিই দায়ী হতে পারে তবে সবাইকে মিম্বরে দাঁড়িয়ে দেওয়া দিতে হবে না প্রত্যেকের নিজের সাধ্য সময় ও জ্ঞান অনুযায়ী আশেপাশের মানুষকে দাওয়া দিতে হবে সবাইকে নিজের জীবনে দাওয়ার জন্য কিছু সময় বের করে নিতে হবে দাওয়া মাত্র শাইক বা আলিমদের একচ্ছত্র কর্তব্য নয় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সময়ে যুবকরা দাওয়াত না দিলে ইসলাম প্রতিষ্ঠিত হতো না রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেন যে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নির্দেশ দেওয়া হল জাহাজে থাকা মানুষদের মতো যদি জাহাজটিকে কেউ ডুবিয়ে দিতে চায় আর আমরা তাতে বাধা না দেই তাহলে সবাই মারা যাবে আর যদি সবাই মিলে জাহাজটিকে রক্ষা করে তাহলে সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে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 কিছুটা ধারণা রাখে এমন অবস্থায় হঠাৎ করে সে সায়িক হয়ে যাচ্ছে একজন মুফতি বা আলিম হয়ে যাচ্ছে লোকজনের কাছে সে যতটা আত্মবিশ্বাসের সাথে উম্মার ব্যাপারে ভবিষ্যৎবাণী করতে শুরু করে সেই আত্মবিশ্বাস সাহাবা সাহাবার্লাহ তাল আনহুম আজমাইন কিংবা চারজন ইমাম রাহিম মাহমুল্লা কারোরই ছিল না অনেক ক্ষেত্রেই সে হয়তো ভালো উদ্দেশ্য নিয়েই এমন করতে শুরু করে সে মানুষকে শেখায় হয়তো সে হাদিস সম্পর্কে কিছু জ্ঞান রাখে দু একটা ভালো খোদ্া বা লেকচার সে দেয় এটা বেশ ভালো কাজ হিসেবেই সে শুরু করে সে অমুসলিমদের মাঝে গিয়ে দাওয়া করে এটা ভালো কিন্তু মূল সমস্যা হলো অনেকেই এসব ক্ষেত্রে দিনের রেখা সম্পর্কে সচেতন থাকে না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 আর যে কোনো জায়গায় বা পরিস্থিতিতে কোনো ইসলামী বিষয় নিয়ে কেউ প্রশ্ন তুললে কেউ বলে না আল্লাহ চলুন একজন কাছে জেনে জেনে কেউ থেকে আসার এটা আজ খুবই বিরল একটা ব্যাপার। রহমান ইবনে একশো বিশ জন আনসার সাহাবির সাক্ষাৎ পেয়েছিলেন আর তিনি বলেছেন যে তাদেরকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে তারা অন্য কোনো সাহাবির কাছে পাঠিয়ে দিতেন শেষ পর্যন্ত দেখা যেত যে ঘুরে ফিরে প্রশ্নটি আবার প্রথম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 আজকে দিনের কোনো বিষয় জানার জন্য একশো জনের কাছে যাওয়ার কথা চিন্তাই করা যায় না কারো সামনে এই বিষয় পেশ করা হলে সে নিজের মন মতো আমার মনে হয় জাতীয় কোনো একটা জবাব দিয়ে দিবে অথচ তাকে যদি বলা হয় আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে আমি কি করব সে আপনাকেই বলবে রিপেয়ারিং সেন্টারে নিয়ে যাও অথচ ইসলামের ব্যাপারে আজকের যুগে সবাই নিজেদের সাইক ভাবে অমর ইবনুল্লাহ আনহু জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবি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 আমরা কি ভাবি যে অমর বা আলী রাজি আল্লাহ তালা আনহুমা আসলে প্রশ্নগুলোর উত্তর জানতেন না আর তাই সাহাবাদের ডেকে আনতেন না বরং তারা উত্তরের ব্যাপারে শতভাগ নিশ্চিত হবার জন্য তাদের ডাকতেন তবে ওই আতোয়া ইবনে আসাঈ বলেন আমি সাহাবাদের মাঝে এমন লোক দেখেছি যাদের কাছে কোনো বিষয়ে ফাতোয়া চাইলে তারা জবাব দেবার সময় ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন তাদের হাঁটু কাঁপত তাদের শরীর প্রকম্পিত হতো কারণ তারা আল্লাহ সুবাহানাহালাকে ভয় করতেন তারা জানতেন যে এই ব্যাপারে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে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 ইমাম আশাফেঈ সম্পর্কে তার শাহিক বলেন তিনি পনেরো বছর বয়স থেকে এই ফতোয়া দেওয়ার উপযুক্ত হয়েছিলেন তার শাইক ইবনি আইনা শৈশব থেকে তাকে পড়াতেন আর তিনি নিজেও ইমাম শাহফেয়াইয়ের কাছে ফতোয়া সম্পর্কে জানতে চাইতেন বিভিন্ন বিষয়ে তার মত জানতে চাইতেন হাদিসের ব্যাখ্যায় তার মত চাইতেন ইমাম মালিক একুশ বছর বয়স থেকে ফতোয়া দিতেন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 হরমা রিস বতন সুলতানা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 বলা একশো লাফল তোমাদের মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বলো না যে এটা হালাল এবং ওটা হারাম নিশ্চয়ই যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাদের মঙ্গল হবে না আতেক ইবনে ইয়াকুব এবং ইবনে ওয়াহাব বলেন তারা ইমাম মালিককে বলতে শুনেছেন যে তার পূর্ববর্তী সালাফগণ কখনও হারাম বা হালাল শব্দোদয় ব্যবহার করতেন না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 আচ্ছা নিজেই লক্ষ্য করে দেখো যা কিছু আল্লাহ সুফায়না হুয়া তলা তোমাদের জন্য রিজিক হিসেবে অবতীর্ণ করেছেন তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হালাল সাব্যস্ত করছ বলুন তোমাদের কি আল্লাহ নির্দেশ দিয়েছেন নাকি আল্লাহর উপর অপবাদ আরোপ করছো আজকের দিনের অনেক অজ্ঞ জাহেল ব্যক্তি কেবলমাত্র কয়েকটা বই পড়ে যখন দেখে ইমাম আহমদ ইবনে হাম্বুল রাহেমাহুল্লাহ কোনো বিষয়ে তার অপছন্দের কথা উল্লেখ করেছেন তখন তারা এটা বুঝতেও পারে না যে তিনি মূলত হারাম বুঝিয়েছেন কেন না ইমাম আহমদ হারাম শব্দটি ব্যবহার করতেন না আর আমি এর আগেও উল্লেখ করেছি যে একা একা কোনো শিক্ষক ছাড়া পড়া রিল অর্জনের সঠিক উপায় নয় ওলামাদের মধ্যে অনেকেই হারাম শব্দটি ব্যবহার করেননি এটা অনেক ছাত্রের মধ্যে বিভ্রান্তি বা কনফিউশন সৃষ্টি করেছে অথচ সালাফরা আর ওলামারা আল্লাহর ভয়ে হারাম আর হালাল শব্দ উচ্চারণ করা থেকে বিরত থাকতেন। মালিক অসংখ্য উদাহরণ দিয়েছেন যেখানে সালাফরা মাকরু শব্দটি ব্যবহার করেছেন হারাম বোঝাতে আর এটা তাদের মধ্যে সাধারণভাবে প্রচলিত একটি বিষয় ছিল বুহারি ও মুসলিম শরীফে এসেছে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস আল্লাহ তাল আনহু বলেন আল্লা সুবাহ মানুষের অন্তর থেকে ইলম উঠিয়ে নেন না বরং তিনি আলিমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেন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 यंगला अडियो सरिजटर बाकी पर्वगुल् शते भिजिट कर मुबाशी मीडिया फेसबुक पेज डब्ल्यू डब्लिव्यू डब्ल्यू